বাংলা মানবতা সমাধান ামালাইকুম রহমাতুল্লা আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আমরা মানুষের মরার পর যে দীর্ঘ সময় রয়েছে বিচারের দিন পর্যন্ত এই দীর্ঘ সময়ের কি অবস্থা হবে মানুষের সে সময়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটাই হচ্ছে মানুষের জন্য কবর সেটা নাম হচ্ছে আলামে বার্জাক কবর বলতে মানুষের বাড়ির পিছন দিকে যে মানুষকে রেখা আসা হয় মূলত তা নয় কবরস্থানে যে রেখা আসা হয় মূলত তা নয় কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচার পর্যন্ত যে সময় রয়েছে এই সময়টা কি বলা হয় এই সময়ে মানুষ একটা কঠিন সমস্যার মুখোমুখি হয় সেটাই যদি মানুষ ওই ফেরস্তাদের উত্তর সঠিকভাবে দিতে পারে তাহলে তার জীবনে সফলতা নেমে আসে আর যদি উত্তর দিতে না পারে তাহলে তার জীবনে একটা বিপদ নেমে আসে এই জন্য আল্লাহ রসুলের পক্ষ থেকে আমরা এই সময়ের ব্যাপারে বেশ কিছু বিবরণ পাই যেগুলি আমাদের জানা জরুরি যার মাধ্যমে আমরা কবরের শাস্তি থেকে বাঁচার কিছু নিয়মকানুন পাব সম্মানিত দর্শক মণ্ডলী আল্লাহ আল্লাহতালা বলেন আমি তাকে অচিরেই বারবার শাস্তি দিব তারপর তাকে একটা কঠিন শাস্তির দিকে ফিরিয়ে নিয়ে যাব। অত্র আয়ার দ্বারা প্রমাণিত হয় যে কবরের শাস্তি জরুরি কবরের শাস্তি অবশ্যই এটা মেনে নিতে হবে এটা বিশ্বাস করতে হবে এরপরে একটা জীবন আছে বিচারের পরে সেটা জাহান্নাম বা জান্নাত তো কবরে যেমন শাস্তি হতে পারে কবরে তেমন শান্তিও হতে পারে এ মর্মে আমরা বারাই ইবনে আব রাজিয়াল্লাহ তালাহ আনহ থেকে যে বিবরণটি বর্ণিত আছে তা আমরা বিস্তারিত দেখলে খুব আমরা স্পষ্টভাবে বুঝতে পারব। পারবো বারাইবনে আজব রাজিয়াল্লাহ তালাহ আনহ বলেন রসুল সোল্লাহ আলহ আসাল্লাম বলেছেন হেমালা কান যখন কোনো মানুষকে কবরে রাখা হয় তখন তার নিকটে দুইজন ফেরেস্তা আসেন দুইজন ফেরস্তা এসে ইজলেসানিহি তাকে উঠিয়ে বসান উঠিয়ে বসিয়ে বলেন মার রব্বা তোমার প্রতিপালককে সে যদি বলে রব্বি আল্লাহ আমার প্রতিপালক আল্লাহ ফায় কুল আনে লাহু তখন তারা দুজন বলে মা দিন কাহ তোমার দিন কি তখন সে বলে আল ইসলাম আমার দিন হচ্ছে ইসলাম ফ্যাকুল লাহু ওই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল সে বলে তিনি হচ্ছেন মোহাম্মদ তিনি হচ্ছেন আল্লাহ রাসুল্ল ফ্যাকুল লাহু তখন তারা তাকে বলে মাই দ্রিকা এটা তুমি কিভাবে জানলে যে তোমার প্রতিপালক আল্লাহ ইসলাম তোমার দিন ওই ব্যক্তি নবী এটা তুমি কি করে জানলে তখন ও যদি মুমিন হয় তাহলে বলবে কারা তো কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাব পড়েছি ওহী সেটার প্রতি ইমান এনেছি ও তা সাদাক্ত বিশ্বাস করেছি সম্মানিত দর্শক মণ্ডলী এই পর্যন্ত যা বুঝতে পারলাম তাতে কবরের মধ্যে যে তিনটা জিজ্ঞাসা আছে এই জিজ্ঞাসা তিনটা মানুষকে আগেই বলে দেওয়া হয়েছে মানুষ এটা জানে যে কবরে কি জিজ্ঞাসা হবে সম্মানিত দর্শক মণ্ডলী অনেক সময় এই পৃথিবীতে মানুষ পরীক্ষা নেয় স্কুল কলেজে পরীক্ষা নেয় কিন্তু কি প্রশ্ন এটা বলে দেওয়া হয় না আল্লাহর এমন একটা বিধান যে আল্লাহ কবরে কি জিজ্ঞাসা করবেন ফেরস্তার মাধ্যম দিয়ে সেটা মানুষকে জানিয়ে দেওয়া হয়েছে এরপরেও মানুষ কবরে উত্তর দিতে সক্ষম নয় মানুষকে এক নম্বরে জিজ্ঞাসা করা হবে তার প্রতিপালককে দুই নম্বরে জিজ্ঞাসা হবে তার দিন কি তিন নম্বরে জিজ্ঞাসা করা হবে মোহাম্মদ সাল্লি সাল্লামকে সে কি না তারপরে বলা হবে তুমি এগুলো কি করে জানলে তো যদি মুমিন হয় তাহলে সে বুঝতে পারবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন এই পর্যন্ত বলা যদি হয় তখন আল্লাহ আল্লাহতালা বলেন সাদা কাব দি আমার দাস ঠিক উত্তর দিয়েছে ফফর সহাল যান তোমরা জান্নাতের বিছানা বিছিয়ে দাও ওয়ালবেসুহে জান্না। তোমরা জান্নাতের পোশাক পরিয়ে দাও জান্নাতের দিকে তার দরজা খুলে দাও তাহলে উত্তর সঠিক হলে এখানে তিনটে জিনিস দেখা যাচ্ছে এক তাকে জান্নাতের পোশাক পরানো হবে দুই তাকে জান্নাতের বিছানা দেওয়া হবে তিন জান্নাতের দিকে তার একটা দরজা খুলে দেওয়া হবে খুলে দেওয়ার সাথে সাথে জান্নাত থেকে সুগন্ধি তার কাছে ফিরে আসবে। সে থেকে দেখতে পাবে বুঝতে পারবে। আলি আসাল্লাম এ কথা বললেন তারপরে ইউস আল্লাহ তার কবরটাকে এত প্রশস্ত করা হবে যে চোখের গতি যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত সে দেখতে পাবে যদি মানুষ ইমানদার হয় তাহলে এগুলি হবে রাসুল সাল্লিশাল্লাম বলছেন ও আমল মুনাফেকঅল কাফের যদি ব্যক্তি মুমিন না হয়ে মুনাফেক কাফের হয় তাহলে কি হবে আল্লাহ রাসুল বলছেন যে তারা দুইজন তাকে জিজ্ঞাসা করবে মার রব্বকা তোমার প্রতিপালককে তখন সে বলবে হাহ হাহ্রি দুঃখিত আফসুস আমি জানি না আবার তাকে বলা হবে মা দিন তোমার দিন কি ধর্ম কী তখন সে বলবে হা হা লা আদ্রি আফসোস দুঃখিত আমি জানি না তাকে বলা হবে সে ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল সেকে তখন বলবে হা হা লা আদ্রি দুঃখিত আফসুস আমি বলতে পারছি না আমি জানি না তখন আকাশ থেকে কেউ আহ্বান করে চিৎকার করে বলবে কাজাবা মিথ্যে কথা বললো হেলান্নার ও আলবেসু হেলান্নার অফতাহ বাবা নেলাম্নার এই তোমরা ওর জন্য একটা জাহান নামের বিছানা রেডি করে দাও একটা জাহান নামের পোশাক পরিয়ে দাও আর জাহান নামের দরজাগুলি তার দিকে খুলে দাও সম্মানিত দর্শক মন্ডলী বিষয় কিন্তু আমাদের কাছে খুবই স্পষ্ট বরং আমরা বলবো আপনাদেরকে যে এই কথাগুলি আরও পাঁচজনকে পৌঁছিয়ে দেন আগের অংশে কিন্তু আল্লাহ বলছেন যে আমার দাস ঠিক বলেছে আর এখানে আল্লাহ দাস বলে স্বীকার করলেন না বললেন যে অমিত্যা কথা বলেছে অমিত তোমরা ওকে জাহান নামের পোশাক পরিয়ে দাও ওর জন্য জাহান নামের বিছানা রেডি করে দাও আর জাহান নামের দিকে তার দরজাটা খুলে দাও রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন আলি সাল্লাম পরের বাক্যে বলছেন যে তার কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হয় আমরা তো সাধারণত মানুষের কবর খনন করার সময় দেখে থাকি যে দেড় হাত মতো করে যাতে করে সে সুন্দরভাবে থাকতে পারে আল্লাহ রাসুল বলছেন যে উত্তর ঠিক না হলে দুই দিক থেকে চেপে তাকে একেবারে সংকীর্ণ করে দেওয়া হয় ডান দিকের হাড় বাম দিকের হাড়ের মধ্যে ঢুকে যায় বাম দিকের হাড় ডান দিকের হাড়ের মধ্যে ঢুকে যায় এইভাবে রসুল্লাহাম বলছেন যে আমা ওয়াসাম এর এরপরে দুইজন ফেরস্তা নির্ধারণ করা হয় এই দুইজনই চোখে দেখে না কানে শুনে না এর বাস্তব কি আমরা দিতে সক্ষম এটা কেন চোখে দেখে না কানে শুনে না মানে মারবে যেও ও এ তো চিৎকার করবে তাহলে চিৎকার করলে একটু দয়া হতে পারে কানে আসলে তো এ দেখতেই পাবে না চোখে অন্ধ সে যে চিৎকার করছে এটা কানে শুনতে পাবে না সম্মানিত দর্শক মন্ডলী আসলে বিষয়টিকে আমরা বোঝাতে পারছি এখানে আর একটু কথাই স্পষ্ট করি আপনাদের সামনে ফেরেস্তা মানে যার খাওয়ার প্রয়োজন নেই যার পেশাব পায়খানার প্রয়োজন নেই যে কোনো সময় ক্লান্ত হয় না একজন পুলিশকে যদি বলা হয় যে তুমি এই লোকটাকে একশো লাঠি মারো তাহলে প্রথম লাঠি যত জোরে মারবে শেষ লাঠি তত জোরে মারতে পারবে না কেন মানুষ ও ক্লান্ত হয়ে যাবে और फेरस्ता खाए पेशा पायखाना करना तर शर क्लानि नहीं प्रथम बाड़ी जो जोरे मारे मत मा पूर्व मुहूर्त शेष बाड़ी तो तो हो तटुकु कम हो क्यों फेस्तार को क्लानि नहीं कथा मारछा फेस्ता देखते पाए चोख आल्लांध करक्ति चित करा फेस्ता सुनते पा आल्ला तरह कान के बधिर दिए কবরের শাস্তি দেওয়ার জন্য আল্লাহ এভাবে ব্যবস্থা করেছে সম্মানিত রমজান হলো রহমতের মাস ইফতার তারা আরো বেশি পুরস্কার ময় আমার সাথে থাকুন এই পবিত্র রমজান মাসের প্রত্যেকটা দিন দেখুন এক ঘন্টার বিশেষ অনুষ্ঠান রমজান জাকিরের সঙ্গে প্রতিদিন সন্ধ্যা আমলের পরীক্ষা আমি মোহাম্মদ হাসিমাদানি হাসিমাদানি আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা কেন জীবনের সফলতার জন্য দরকার ইসলামী তরিকার জানার জন্য দেখুন ইসলামী নৈতিকতা দেখুন আদব আজ সন্ধ্যা সাড়ে পাঁচটায় বাংলাদেশে ও সন্ধ্যা সাল্লু আলহ্লামের মণিমুক্ত আবু হুরাইরা বলেন মাস মোহরমের সিয়াম আর ফরজ সালাতের পর সর্বোত্তম সালাত হল তাহাজ সেহী মুসলিম দ্বিতীয় খণ্ড সিয়াম অধ্যায়ে হাতের সংখ্যা দু समय भवर दुनिया भी क्या करबिया भी किसी दाय दायित्व पालन कर मानवतारेकुमर সম্মানিত দর্শক মন্ডলী আপনারা যে এই কবরের শাস্তির বিবরণ জানার জন্য বুঝার জন্য এভাবে বসে আছেন এই জন্য আমরা আপনাদের সুক্রিয়া আদায় করি আল্লাহ আপনাদেরকে যা যায় সম্মানিত দর্শক মন্ডলী রসুল সাল্লিহাল্লাম বললেন যে দুইজন ফেরেস্তা নির্ধারণ করা হয় তাদের অবস্থা হচ্ছে এই তারপর আল্লাহ রসুল বলছেন যে মা আহ মির্জা তার হাতে একটা লাঠি থাকে দুইজন ফেরিস্তার একজন ফেরিস্তার হাতে একটা লাঠি থাকে যে অন্ধ ও বধির চোখেও দেখে না কানেও শোনে না লাউজর লাঠিটা এত বড় যদি একটা পাহাড়ের হিমালয়ের উপরে মারা হয় তাহলে হিমালয় ধোলা হয়ে যাবে আল্লাহ রসুল বলছেন যে ওয়া এজরে বহু বিহি জার এরপরে এই লাঠি দিয়ে তাকে মারতে থাকবে খুব জোরে আঘাত করতে থাকবে ও ইয়াসি হোসাই হাতান এই ব্যক্তি চিৎকার করবে একেবারে বাপরে মারে করে খুব জোরে চিৎকার করবে। পূর্ব পশ্চিমে যা কিছু আছে উত্তর দক্ষিণে যা কিছু আছে সারা পৃথিবীতে যত জীবজন্তু পশুপ্রাণী পদার্থ জড় পদার্থ জড় বস্তু আছে সব কিছুই তার চিৎকার শুনতে পাবে बरे शि और चित कर मानस वनते सम्मानित दर्शक मंडली कबर खूब कठिन जो कबर खूब जटिल जैगा रसुल्लासल्लम जेल सर्वदा शिपरे होते थकुल्लाउम कैम जोदिन कैम ना ह जत दिन पर्त पुनरुत्थान मानुष ना घटे तत दिन पर्तर कबरे ये शास्ती होते ही आबाजी तला रसुल्लाम जखबीन मज के कबरे देा हल तक कबर दिक चेपे धरल तक सुबहन अल्लाह आलहमदुल्लाह अल्लाह अकबर एल तस्बी पाठ करलें অবশ্য ভালো থেকে ভালো ব্যক্তিরও একটা তাৎক্ষণিক কোনো সমস্যা কবরের নেমে আসতে পারে এবং আমরা এখান থেকে এটা বুঝতে পারি যে কবরের শাস্তি থেকে বাঁচার জন্য এগুলি শব্দ মানুষ ব্যবহার করতেও পারে তবে কবরের শাস্তি থেকে বাঁচার জন্য যারা পৃথিবীতে বেঁচে আছে তাদের জন্যই জরুরি কর্তব্য তারাই কবরের পাশে যাবে এবং তার জন্য ক্ষমা চাইবে যেহেতু এটা কঠিন জায়গা অসহায় নিরুপায় কাজেই যারা জীবিত তারাই তার জন্য ক্ষমা চাইবে অবশ্য রসুল স্লাম বলেছেন যে মানুষ মরার পরে তার করে যাওয়া কয়েকটা জিনিস পায় তার একটা হচ্ছে বিদ্বেষ শেখার পরে যদি আরেকজনকে শিখিয়ে দেয় তাহলে সে তার পাবে একটা যদি ভালো সন্তান রেখে যায় তাহলে সে তার জন্য প্রার্থনা করবে সে যদি একটা মাস্তি নির্মাণ করে যায় তাহলে সে তার নেকি পাবে সে যদি একটা যাত্রী ছাউনি করে যায় তাহলে সে তার নেকি পাবে সে যদি একটা নদী পানির ব্যবস্থা করে যায় তাহলে সে নেই পাবে এগুলো মরার পরে সে পাবে রসুল সুসলাম বলেছেন এগুলি কর্মের বিনিময়ে সে পাবে কিন্তু আমরা যারা বেঁচে আছি তারা কি তার জন্য কিছু বলতে পারি কবরের যে ব্যক্তি আছে তার জন্য আমাদের ক্ষমা চাওয়া উচিত উনি তো দুনিয়া থেকে চলে গেছেন উনি এ একটা কঠিন অবস্থায় পড়ে আছেন আল্লাহ রসুল এই ক্ষমা চাওয়ার বাক্যটা ব্যবহার করেছিলেন যখন আবু সালমার চোখটা বন্ধ করলেন সম্বন্ধিত দর্শক মন্ডলী হয়তো বা হঠাৎ করে কথাটা বুঝতে পারলেন না মানে আবু সালমার তো সালমা পাশে আছেন বসে স্বামীর পাশে আল্লাহ রসুল আসলেন বাড়িতে তো দেখলেন যে আবু সালমার চক্ষু খোলা আছে তা আল্লাহ রসুল তার চোখে হা দিয়ে চক্ষু দুইটা বন্ধ করে দিলেন বন্ধ করে দিয়ে বললেন যে দেখো যখন মানুষের আত্মা বের হয় তখন তার চক্ষু দেখতে থাকে যে কিভাবে আত্মা বের হচ্ছে তো তোমাদের উচিত হবে ওই সময় হা দিয়ে চক্ষু বন্ধ করে দেওয়া তিনি চক্ষু বন্ধ করার সময় এ দু করলেন তিনি বললেন আল্লাহ আবি, সালমা অরফিল অফসাল্লাহ হফি কাবরিহি ও নব্বাল্লা হুফি হে আল্লাহ তুমি আবু সালমাকে ক্ষমা করো তুমি তাকে উচ্চ মর্যাদা দান করো তুমি তার কবরের শাস্তি মাফ করো তুমি তার কবরকে প্রশস্ত করো রাসুল সাল্লাম নিজেও কবরের শাস্তি মাপের জন্য কবর স্থানে যেতেন আপনাদের সবার জানা আছে যে আয়েসারা জিয়া আল্লাহ তালানা বলছেন আল্লাহ নবী আমার পাশে এসে শুইলেন। তিনি মনে করলেন যে আমি ঘুমিয়ে গেছি আসলে আমি ঘুমাইনি আমি একটু ভান করে ঘুমিয়েছিলাম আমি দেখতে চাচ্ছিলাম যে রাসুল কি করেন তা আমি দেখলাম যে তিনি জুতা রেখে দিয়ে শুইলেন আজ করলেন আমি ঘুমিয়ে গেছি তিনি উঠে জুতা নিয়ে কাপড় নিয়ে ধীরে দরজা খুলে বাইরে চলে গেলেন আমি আমার কাপড় চুপড় নিয়ে গেলাম দেখি তিনি কোথায় যান দেখলাম তিনি কবর স্থানে গেলেন কবর স্থানে গিয়ে হাত তুলে দীর্ঘ সময় ধরে তিনবার প্রার্থনা করলেন আল্লাহ রসুল একথা বলছেন তোমরা তোমাদের কবরকে জিয়ারত করো কবর জিয়ারত করলে তোমাদের মরণকে স্মরণ করাবে আল্লাহ রসুল কবর জিয়ারত করতেন আল্লাহ রসুল কবরের পাশে যেতেন বখারি মুসলিমের হাদিস দ্বারা বোঝা যাচ্ছে তিনি কবরের পাশে গিয়ে হাত তুলে প্রার্থনা করতেন আমি দর্শক মণ্ডলীর নিকটে এইভাবে আন্তরিকভাবে অনুরোধ রাখব ভজে আপনারা যারা কবরে চলে গেছে আত্মীয় স্বজন খালাফুভু নানা নানি দাদি আমরা তার জন্য কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করি আল্লাহ জাম তাকে কবরের শাস্তি থেকে রক্ষা করেন সমন্বিত দর্শক মণ্ডলী বিষয়টি আমরা যেভাবে দেখিয়ে দেশে মূলত সেভাবে নয় বিষয়টি হচ্ছে এই যে আমরা দলবদ্ধভাবে যাব না এককভাবে আমরা সেখানে যাব। এককভাবে গিয়ে আমরা তার জন্য ক্ষমা প্রার্থনা করব। অবশ্য রসুল সাল্লাহ আলি সাল্লাম কবরের শাস্তি থেকে বিভিন্ন সময়ে তিনি এভাবে দোয়া করতেন তিনি বলছেন যে আল্লাহবে আল্লাহ তুমি আমাকে ভেরুতা থেকে রক্ষা করো পড়তেন আল্নিকিন আজাবে মিন আজাবিল কাবর আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও কবরের শাস্তি থেকে বাঁচাও একটা লাশকে সামনে রেখে আল্লাহ রসল কীভাবে তার পরিত্রাণ চাচ্ছেন আল্লাহ হকবর বলে হাত উঠিয়ে প্রথমে প্রথমেলা বিসমিল্লা বলে সুরাব ফাতেহা পড়ে অন্য একটা সুরাব পড়ে তিনি আল্লাহ হকবর বলে দুরুদ পড়ার পরে আবার আল্লাহ হকবর বলে তিনি বলছেন এই লাশকে লক্ষ্য করে আল্লাহফির্লাহু আল্লাহ তুমি তাকে ক্ষমা করো ও রাহাম হু তুমি তার প্রতি রহমত নাজেল করো ওয়ি তুমি তাকে করে কর্তাও অল মাই ও সলজাল বারাদ কামান সবল আবি জমিনার দানাস আল্লাহ তুমি তাকে ধুয়ে পরিষ্কার করে দাও পাপ থেকে ময়লা থেকে যেমন ভাবে সাদা কাপড়কে ধুয়ে পরিষ্কার করা হয় ও আব্দি আল্লাহ যে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও যে পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাওজান খায়রান মিন জাউজিহি আল্লাহ দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দর স্ত্রী দাও অদ খেলহুল তুমি তাকে জান্নাতে প্রবেশ কর আল্লাহ তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও অমিন আজা বিন নার আল্লাহ তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও সম্মানিত দর্শক মণ্ডলী দেখুন আল্লাহর নবী জানা যাতে একজন ব্যক্তিকে কবরের শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করছেন এটাই হচ্ছে লাশকে সামনে রেখে বিশেষ দোয়া যদি চল্লাহরসুল সবার জন্য কবরের ব্যক্তির জন্য ছোট বড়র জন্য পরের দোয়াটা করেছেন আল্লাহ্মিলা হাইয়ে না আল্লাহ তুমি আমাদের জীবিত ক্ষমা করো না যারা মারা গেছে তাদের তুমি ক্ষমা করো না যারা তুমি ক্ষমা করো ক্ষমা করো না যারা তাদের তুমি ক্ষমা করো কাবিরে না যারা আমাদের বড়, তাদের তুমি ক্ষমা করো জাকারে না যারা আমাদের পুরুষ তাদের তুমি ক্ষমা করো না যারা আমাদের মহিলা তাদের তুমি ক্ষমা করো আল্লাহ হুম্মা মান আহে মিন্না ফা আহে আল ইসলাম আল্লাহ তুমি যদি আমাদের কাউকে জীবিত রাখো তাহলে মুসলমান করে জীবিত রাখো অমান তাহমিন্না ফা তা ইমান আল্লাহ যদি তুমি আমাদের কাউকে মারো তাহলে ইমানদার করে মারো আমরা তোমার কাছে ইমান নিয়ে জীবিত থাকতে চাই আমরা তোমার কাছে ইমান নিয়ে মরতে চাই আজরাহু আল্লাহমাল আল্লাহ এ লোকটা মরার পরে যে আমরা বিপদগামী তুমি আমাদেরকে বিপদগামী করো না এ লোকটা মরার পরে যে আমরা দুঃখিত হয়েছি এতে তুমি আমাদের নেত দর্শক মন্ডলী রসুল সাল্লাহ আলি সাল্লাম জানা যাতে কবরের শাস্তি থেকে পরিত্রাণ চাইতেন আমি সম্মানিত দর্শক মন্ডলীকে বলতে চাই কবরের শাস্তি খুব জটিল কবরের শাস্তি কঠিন हाथी चाह कबर स्थानीय दर्शक मंडल शिथाते करतु আল্লাহ তুমি ভীরত থেকে বাঁচাও আল্লাহ তুমি অলসতা থেকে বাঁচাও আল্লাহ তুমি বৃদ্ধ বয়স থেকে বাঁচাও আল্লাহ তুমি কবরের শাস্তি থেকে বাঁচাও অতএব আমাদের উচিত হবে সবসময় কবরের শাস্তি থেকে বাঁচতে চাওয়া। আল্লাহ এই সম্মানিত দর্শক মন্ডলীকে তুমি উপযুক্ত এই জিনিসগুলি বোঝার তফিক দান করো যাতে করে তোমার কাছে তারা কবর থেকে বাঁচতে চায় তুমি আমাদের সকলকে কবরের শাস্তি থেকে রক্ষা করো আল্লাহ মামিন এ দাবি এ দাওয়া তোমার দরবারে রেখে আমাদের এই সংক্ষিপ্ত বৈঠক এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আমার পক্ষ থেকে এবং মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়েতের ব্যবস্থা করেছেন কোরআন উইল রিমেইন দা মোস্ট মডার্ন বুক এভার किताब जे किताब मानुषे सब समस्या विश्व मानवतार महान सम्पद देखुर रहमान मदानी आसन कुरान दिए जीवन गड़ी कल रुन सम्प्रचार সকাল সাড়ে টায় বাংলাদেশে পিস টিভি বাংলায় হে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে বিড়ি তামাক জর্দা সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য এই ইমানদারগণ তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না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 इसलम श्रेष्ठत शुक्रवार रत साढ़े आठ टाएन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगलेश